আবু জয় রাজিয়াল্লাউ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা এক সফরে নবী সাল্লা আলাইস্লামের সাথে ছিলাম মোয়াজ্জিন আজান দিতে চাইলে তিনি বললেন ঠান্ডা হতে দাও কিছুক্ষণ পর মুয়াজ পুনরায় আজান দিতে চাইলে তিনি বললেন ঠান্ডা হতে দাও অতপর সে আবার আজান দিতে চাইলে তিনি আবার বললেন ঠান্ডা হতে দাও এভাবে বিলম্ব করতে করতে টিলাগুলোর ছায়া তার সমান হয়ে গেল পরে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন উত্তাপের প্রক্ষরতা জাহান নামের অংশ বিশেষ।